الشيطان وغني بسم الله من يريد الله به ايلا أي الله لنا ولا تنس القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم যে আয়াত করে সে আয়াতে আল্লাহ বলেন এর অর্থ হল আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার তাকে ইসলামের জন্য খুলে দেন একটা কথা হলো আল্লাহ করতে চান আর একটা কথা হলো যাকে আল্লাহ হেদায়ত করতে চান তার অন্তর যে ইসলামের জন্য খুলে দেন এই খুলে দেওয়ার ব্যাখ্যাটাকে প্রথম কথার জবাবটা করে বলবেন কিন্তু আমাদের আগের কথাগুলি বুঝে থাকলে মনে থাকলে আল্লাহ কাকে হেদায়ত করতে চান যে হেদায়ত করে তা করতে চায়। যেমন আল্লাহ রাসুল হেদায়তের দোয়া করেছিলেন আপু আল্লাহ রাসুল হেদায়তের জন্য হজরত উমর ফারুক নদী আল্লাহ বেলায় রাসুলের দোয়া কবল হইল কেন হেদায়ত গুজার করে গ্রহন করতে চান আপু জাহালের বেলায় কবল হইল না কেন একটা কথা ভূমিকার ভিতরে আলোচনা হয়ে গেছে এটা বুঝলেই দ্বিতীয় কথাটা বুঝা সহল হেদায়তের কথা বোঝার পরে যারা গ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করে হেদায়তের কথা বুজার পরে যারা গ্রহণ করতে চায় না আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে চালান না এখন দ্বিতীয় কথা হলো আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন ইসলামের জন্য খুলে দেওয়ার বেকারকে এই আয়াতটা নাজির হওয়ার পর সাহাবায়াম রসুলের কাছে এই আয়াতের তফসির শিখতে চাই সাহাবায় কেরাম বলেন রসুল আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য কুলে দেন ইসলামের জন্য কোন মানুষের অন্তরকে কুলে দেওয়ার ব্যাখ্যা কি আল্লাহ রসুল বলেন এর ব্যাখ্যা হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরের মধ্যে আল্লাহ একটা নূর দান করে তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে যার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে আবার সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন রাসুল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন কার হেদায়েতের হেদায়তের নূর দান করলেন আর কার আল্লাহ হেদায়তের নূর দান করলেন না এটা বোঝার উপায় এই প্রশ্নের জবাবটা আপনারা বুঝলে এখানে যারা বসা আছেন উঠার আগেই চের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কি এগুলি আমাদের ভালো বুঝতে হবে এবং স্মরণ রাখতে হবে जीवने लागान ना लागान जीवन के सफल जिज्ञास करें जार अंतरे आल्ला नूर आल्ला हेदायत नूर आनार उपाय जोल तीन आलाम যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে প্রমাণ হবে তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান না প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন নেই এই তিন আলামত কি কি এই আয়াতের তফসিরে আল্লাহ রসুল বলেন প্রথম নম্বর আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন যার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন তার প্রথম লক্ষণ হইল আলামত হইল সে দুনিয়ামুখী হবে না দুনিয়ামুখী হবে না আবারও বেকার দরকার দুনিয়ামুখী হওয়া না হওয়ার বেকার খুব সহজ ব্যাখ্যা সরল ব্যাখ্যা যে ব্যক্তি দুনিয়াটাকে হারাম উপায়ে করতে চায় সে দুনিয়ামুখী যে দুনিয়াকে হারাম উফায়ে উপভোগ করতে চায় না সে দুনিয়ামুখী নয় বুঝতে অসুবিধা হয় নাকি কথা বলি সে বোঝা বলুন তো দুনিয়ামুখী কে খী নয় এরা পরমুখী নয় এরা দুনিয়ামুখী দুনিয়াকে হারামু ভয়ে উপভোগ করার আর ব্যাখ্যা লাগে না এটা আমরা সবাই বুঝি যেই লোক চুরি করে যেই লোক ডাকাতি করে চিন্তাই করে যেই লোক হাইজেক করে যেই লোক জবর দখল করে যেই লোক জিনা ব্যবচার করে যেই লোক সন্ত্রাস করে আপনার মনকে জিজ্ঞাসা করেন আপনি কি দুনিয়াটাকে হারামু ভাই বুক করতে চান মন যদি বলে চাই বুঝে আপনার অন্তরে নূর নাই। আপনার মনকে জিজ্ঞাসা করুন আপনি কি দুনিয়াটাকে চান যদি মন বলে চাই না ঠিকানা জাহান নামে হবে আমি দুনিয়াকে হারামুফায়ে উপভোগ করতে চাই না মন যদি বলে প্রমাণ হলো আপনার অন্তরে নূর আছে আমার কথা বুঝে থাকলে তো আমি টের পাবো না কিন্তু প্রত্যেকে যার যাত্রা টের পাবেন এবার বলুন আমাদের সমাজে কি কোন লোকে চুরি করে প্রমাণ হইল তার অন্তরে হেদায়াতের নূর আছে কোন জটিলতা নাই খুব সাফ কথা পরিষ্কার কথা যে ব্যক্তি দুনিয়াকে হারাম উপায়ে বুক করার জন্য চেষ্টা করে তার অন্তরে নূর নাই সে হেদায়ুনিয়া মুখীদের ঠিকানা জাহান্ন যে দিনা করে আকার বুক করতে চায় না দুনিয়া বুক করতে চায় হালাম উপায় না হারাম উপায় হারা উপায় ইসলাম এত বড় পবিত্র একটা ধর্ম এই ধর্মে যত কাজ মানুষের উপকারী আছে সবগুলি কাজ করতে বল যত কাজ আছে মানুষের ক্ষতিকর সবগুলি কাজে ইসলাম বাধা যায় এটার নাম ইসলাম ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্ম মানুষকে সকল প্রকার উপকারী কাজ করতে বলে সকল প্রকার ক্ষতি কাজ করতে বাধা দেয় যেই ধর্ম সেই ধর্মের নাম ইসলাম এর একটা মাত্র দিচ্ছি আপনাদের জন্য আল্লাহ আব্বুল আলমিন একা এসে বলেন হে অভিভাবকরা তোমাদের অধীনস্থ যুবক যুবতীরা যদি বিয়ে করতে চায় তাহলে তাদেরকে বিয়ে করতে দাও যদি বিয়ে করার আগে তারা অবাক গ্রস্ত হয়তে বিয়ে করে তাহলে বিয়ে করার কারণে আমি আল্লাহ তাকে ধনী বানাই আল্লাহ মিথ্যা বলেন সত্য বলেন আল্লাহ বলতেছেন কথা দিলাম বিয়ে করলে হইবা বিয়ে করলে একটা মাত্রের কে লেগেছে বিয়ে করার সহিনিয়তের ব্যাখ্যা হইল তিনটা এক নম্বর আমি যেন ভিন্ন কোন নারীকে না দেখি তাকে বিয়া সবার বলেন আপনাদের সমাজে কতজন মুসলমান সহিনিয়ত বিয়া করে বিয়া করলি আল্লাহনি বানায় নিয়তে সহিনীয়তে সহিনিয়তের দুই নম্বর ব্যাখ্যা আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া করি আমি যেন কোন নারীর সাথে গিয়া আমার চরিত্র ধ্বংস না হয় এই উদ্দেশ্যে সহিনীয়তে বিয়া করার দুই নম্বর ব্যাখ্যা সহিনীয়তে বিয়া করার তিন নম্বর ব্যাখ্যা হলো বিয়ে করা আমার নবীর শূন্য আমার নবী বিয়ে কে সুন্নত সাব্যস্ত করেছেন কেন মানুষের সন্তান যেন হাইওয়ানের মতো না হইয়া মানুষের সন্তান যেন আশ্রা কাঁতের মতো হতে পারে এই জন্য নবী বিয়ে করা উন্মতের জন্য সুন্নত করেছেন সেই সুন্নত পালনের জন্য বিয়ে করি যার নাম সহিনীয়তে বিয়া করা এইগুলি কি মুসলমানদের জানা দরকার স্মরণ রাখা দরকার আমার চকু হেফাজতের জন্য বিয়া করি আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া করি নবীর পালনের জন্য বিয়া করি তিন মতে যারা বিয়া বিয়া। বিয়া করে এরা এই করার পরে তুমি বিয়ের আগেই ছিলে অবাবই বিয়ে করার পরে আরেকজন খানে ওয়ালা বাড়লো তাই তো অবাব আরো তোমার কথা না আরো বাড়ার কথা ডিউটি পানোর এক নম্বর রুদি রোজগারের চেষ্টা করবে তুমি হালাল উপায় হালাল রুদির চেষ্টা করো দুই নম্বর হালাল উপায়ে করলে যে পরিমান রুদি হয় তুমি বিয়ার আগে গরিব ছিলে আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ধরি বানায় আয়াত থেকে আমরা কি বুঝলাম আল্লাহ বিয়া করতে নিষেধ করেছেন না আদেশ করেছেন ক্ষতিকর জিনিস না লাভজনক লাভজনক ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মে সকল প্রকার লাভের কাজের আদেশ করে সকল প্রকার ক্ষতির কাজে নিজেদের করে এমন ধর্মের নাম ইসলাম ইসলাম আমাদেরকে বিয় করতে আদেশ করেছে ক্ষতির জিনিস হওয়ার কারণে না লাভের জিনিস হওয়া লাভের জিনিস আর এই ব্যাপারে আরেকটা আয়ের থেকে না লাভ হবে পলাত করা ছাড়া কোনো নারীর সাথে যৌবনের আনন্দ করতে যায় না বিয়া কোনো নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায় না এটা তোমাদের জন্য ক্ষতি বিয়া সারা যুবক যুবতীর মিলামিশা মানুষের জন্য লাভ ক্ষতি কি ক্ষতি পুরুষের মিলাম সবচেয়ে বড় ক্ষতি যেটি হল ইজ্জত নষ্ট নষ্ট আপনার যুবতী মেয়েকে যদি কোন যুবক পুরুষ কোনো দরে দেখে আপনার কোন বাড়ে দেখলে সব মুসলমানের সেন্স ঠিক আছে আমার যুবতী স্ত্রীকে। ভিন্ন পুরুষ কোন ওদরে দেখলে আমার ইজ্জত নষ্ট হয় আমার যুবতী গুণকে ভিন্ন যুবক কোন ওদরে দেখলে আমার ইজ্জত নষ্ট হয় আমার যুবতী স্ত্রীকে ভিন্ন পুরুষ কোন ওদরে দেখলে আমার ইজ্জত নষ্ট হয় এই জন্য ইসলাম বলে সারা জীবনের বরণ দায়িত্ব নানিয়া সঙ্গম আসে করবা দূরের কথা তাশ করবা দূরের কথা চুমু খাইবা তুদের কথা একটা মেয়েকে মুখ দিককে যদি মদাভুক করতে চাও বিয়ার আগের মাধ্যমে তার সারা জীবনের লালন পালনের দায়িত্ব গ্রহণ করো কত বড় ইজ্জত দিল ইসলাম হারিকে ইসলামের বিধানে ইসলাম ওই সমস্ত কাজের আদেশ করে যে সমস্ত কার মানুষের জন্য অমঙ্গলজন নাম ইসলাম কথা বলতেন কিনা দেখেন আজকের থেকে ভালো রকম মনে রাখেন যদি ভিন্ন কোনো ধর্মাবলম্বী আপনাদেরকে জিজ্ঞাসা করে যে ইসলাম কিসের নাম এক কথায় জবাব ইসলামে নয়টা ধর্মের নাম যে ধর্ম মানুষকে সকল প্রকার লাভের কাজে আদেশ করে আর সকল প্রকার ক্ষতির কাজে নিষেধ করে এমন ধর্মের নাম দেখি মনে থাকবে মনে সুতরাং ইসলামে কোন খারাপ কাজ নাই ইসলামে কোন খারাপ কাজ নাই বুঝে থাকলে বলুন বিয়া সারা নারীর সাথে সঙ্গম করা ভালো কাজ ইসলামে আছে সমর্থন ইসলাম কোন জিনিসের নাম ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্ম মানুষকে সকল প্রকার খারাপ কাজ করতে বাড়া দেয় সকল প্রকার প্রকার ভালো কাজ করতে বলে এই ধর্মের নাম ইসলাম উদাহরণস্বরূপ অন্যায় পাবে কোন নির্দোষ মানুষকে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে সামান্য কষ্ট দেওয়া যদি ইসলাম সমর্থন করেন একাদ আল্লাহ রসুল বলেন আল মুসলিম আল মুসলিমিহি তোমার মুখের আক্রমণের দ্বারা যদি আর একজন নিরাপত্তাকে তোমার মুখের আক্রমণের দ্বারা যদি আরেকজনে কষ্ট না পায় তোমার হাতের ব্যবহারের দ্বারা যদি আরেকজনে কষ্ট না পায় তাইলে তুমি সত্যিকারের মুসলমান সত্যিকারের মুসলমান হইতে গেলে যদি আমার ব্যবহারকে মানুষের জন্য কষ্টদায়ক ব্যবহার থেকে যদি আমার বিরত থাকতে হয় যে কথা বললে মানুষের কষ্ট হবে এমন কথার থেকে আমার বিরত থাকতে হয় মুসলমান হওয়ার জন্য তাইলে বোমা বানাইয়া গুফনে বোমা ফুটাইয়া নিরি মানুষকে হত্যা করলে কোন মুসলমান হইল আমার কথার দ্বারা মানুষকে কষ্ট দিলে যদি আমি সত্যিকারের মুসলমান হতে পারি আমার ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট দিলে যদি আমি খাঁটি মুসলমান হতে পারি না। গুফনে বোমা বানাইয়া এই বোমা বিস্ফোরণ ঘটাইয়া নিরীহ মানুষ হত্যা করলে আমি কেমন মুসলমান হতে পারি সন্ত্রাস আর কোন জিনিসের নাম বুঝে থাকলে বাধা দেয় সকল প্রকার ধর্মের নাম ইসলাম আল্লাহ রাসু বলেন যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে প্রমাণ হবে তার অন্তরে হেদায়তের নূর আছে একজনের মনে আছে দুনিয়াম কি হবে না দুনিয়াম হবে না যে ব্যক্তি বিয়ে না করে কোনো নারীর সারা জীবনের বরণ দায়িত্ব না নিয়ে তারে দেখে দেখে বুক করতে চায় তারা শুয়া সুইয়া বুক করতে চায় তার মুখে মুখী আছে তার অন্তরে হেদায়তের নূর আল্লাহ রসুল বলেন হেদায়তের নূর তার অন্তরে আল্লাহ দান করেছেন এই দুনিয়া দুনিয়ামুখী হবে না ব্যাখ্যা হলো। অন্যায় দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবে না কাজেই আমি যদি সুদ খাওয়ার জন্য চেষ্টা করি আমি যদি কুস খাওয়ার জন্য চেষ্টা করি আমি যদি মদ খাওয়ার জন্য চেষ্টা করি আমি যদি গাঞ্জা খাওয়ার জন্য চেষ্টা করি আমি যদি ধবর দখলের জন্য চেষ্টা করি আমি যদি হাইটেকের জন্য চেষ্টা করি আমি যদি সন্ত্রাসের জন্য চেষ্টা করি আমি যদি খুন কারামের জন্য চেষ্টা করি আমি যদি রিনা বেবিচারের জন্য চেষ্টা করি তাহলে প্রমাণ হইল হেদায়তের নূর আসে স্মরণ রাখা এবং ফলো করা কঠিন ব্যাপার স্মরণ রাখা এবং ফলো করা আল্লাহ বলেন বলি এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিলাম আসো কি কোন উপদেশ গ্রহণ আসে না সহজ করে উপদেশের জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি আসি কোন উপদেশ কোরআনের উপদেশ গ্রহণ করেন গেল এক নম্বর আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন কিনা তা প্রমাণ হবার এক নম্বর আলামত দুনিয়া মুখী হব না অন্যায় ভাবে করার চেষ্টা করবে বুঝে থাকলে বলুন তো যার অন্তরে হেদায়তের নূর আছে হারাম রুদি করার চেষ্টা করবে জিনার চেষ্টা করবে সন্ত্রাসের চেষ্টা করবে হাইজেকের চেষ্টা করবে জবরদখলের সুদগুস্মার চেষ্টা করবে না কারণ তারা দুই নম্বর আলামত হল লোকটা পরকালমুখী হবে পরকালমুখী হবে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্তে মুহূর্তে সে যতটা কাজ করে প্রত্যেকটা কাজের বেলায় সে চিন্তা করবে এই কাজের দ্বারা আমার পরকাল উজ্জ্বল হবে না অন্ধকার হবে আগে সিদ্ধান্ত হোক তারপরে চব্বিশ ঘন্টার ভিতরে আমি যতটা কাজ করি কাজটা করার আগে আমি সিদ্ধান্ত নেব যে এই কাজের দ্বারা আমার পরকাল ভালো হবে না খারাপ হবে যদি পরকাল ভালো হয় করব পরকাল ভালো না হইলে কাজটা করব না হইলে সে পরকাল নেবে কিন্তু আরো সহজ সরল ভাবে বলতে গেলে যে সমস্ত কাজের দ্বারা পরকালে পাওয়া যায় মুক্তি পাওয়া যায় শান্তি এবং মুক্তি হওয়ার কাজ যারা করে তারা কোন মুখী পরকালমুখী আমি যদি দিন করি না আমি যদি দিনটা রাখি না পরকালমুখী আমি যদি আল্লাহর এবাদত যথারীতি করি না পরমুখী আমি যদি নবীর ঠিক মতো পালন করি না বেশিরভাগ মুসলমান আল্লাহর এবাদতে নাই নবীর নাই যেন বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান দুনিয়ামুখী পরকালমুখী নয় এক হাদিজে আল্লাহ রসুল বলেন আমার উন্মতেরা ধনের অভাবে কষ্ট করবে দুনিয়াতে এই আশঙ্কা আমার নাই আমার উন্মতেরা দন পাইয়া পরকাল পরকালমুখী হতে পারবে না দুনিয়া দুনিয়ামুখী হয়ে যাবে ওই আশঙ্কা আমার ধনের অভাবে কষ্ট করবে সেই আসর সেই চিন্তা করি না দলের লুবে পরে দুনিয়ামুখী হয়ে যাবে দলের রূপের কারণে আখেরাত মুখী থাকতে পারবে না ওই চিন্তা করি বলেন তো রাতুল যে অবস্থার আশঙ্কা করছেন সেই অবস্থায় আমরা বর্তমানে পড়েছি কিনা অথচ আখেরাত মুখী হইলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দান করেন আখেরাতেও শান্তি দান দুনিয়ামুখী হইলে দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নেই পরিষ্কার কুটনা দীনহীম তিনটি পুরস্কার দেব যদি তোমরা একটা কাজ করো আল্লাহ মুমিন মুসলমানদেরকে বলতেছেন দুনিয়াতেই আল্লাহ মুমিন মুসলমানদেরকে তিনটা পুরস্কার দিবেন যদি তারা মাত্র একটা কাজ করে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে সারা বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহ বলে তোমাদের হাতে দেবে দুই নম্বর আমি আল্লাহ নিজের দায়িত্বে ইসলামকে তোমাদের ইসলামকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব তিন নম্বরদের সন্ত্রাসী হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব দুনিয়ার শাসন ক্ষমতা পাবে ইসলামকে সুপ্রতিষ্ঠিত পাবে জালিমদের হামলার থেকে নিরাপদে থাকবে তিনটা পুরস্কার দেব তোমাদেরকে দুনিয়ার জীবনে পুরস্কার যদি তোমরা একটা কাজ কর করি তোমরা যদি নে আমল করো যে আমলের দ্বারা আখেরাতে শান্তি আর মুক্তি পাওয়া যায় সেই আমল যদি করো তাহলে শুধু আখেরাতে নয় দুনিয়াতেই দেব তিন পুরস্কার কামল করলাম আখেরাতের শান্তি আর মুক্তির জন্য আল্লাহ বলেন আখেরাতের তা তো পাবে এর আগে দুনিয়ার জীবনে পাবে তিনটা কামলের বেতন হইলো আখেরাতের জান্নাত আর দুনিয়াতেই আছে তার তিনটা গুনাস ন্যাকল করা মানে আখেরাত মুখী হওয়া আমি ন্যায় কামল করলাম আখারাত নী হইলাম জান্নাত পাবো সেটা আমার নেট আমলের বেতন বোনাস পাবে বেতনের আগে বিউটিটা পালন করাত হোক যে আমলের দ্বারা আখেরাতে জান্নাত পাওয়া যায় সেই আমল যা বিউটি এটা যদি পালন ডিউটির বেতন জান্নাত পাবে পরখালে আর বোনাস পাবে দুনিয়াতেই আগে ভাগে তিনটা আমরা আল্লাহ বুদ্ধিতে নাই আমাদের বুদ্ধি আলাদা আমাদের বুদ্ধি শাসন ক্ষমতা গ্রহণ পাওয়ার জন্য আন্দোলন করতে আল্লাহ কি বলেছেন শাসন ক্ষমতা হওয়ার জন্য আন্দোলন না কর মক্কাবাসীর দূরম অত্যাচারে হিজরত করে মদিনা চলে গেলেন সুখে দুঃখে ওইখানে যাওয়ার ছয় বছর বলে স্বপ্নে দেখলেন নিরাপদে কাবাগরের তো আব্দি আবাদ করতেছে স্বপ্নের কথা বলার পরে সাহবায় ক্যারাম বলেন নবীগণের সম্পর্কে সত্য আমাদেরকে নিয়ে চলেন আমরা একটু অমূলম প্রায় দেড় হাজার সাহবায় ক্যারামকে নিয়ে আরো থেকে রানা হইলেন পাঁচশত কিলোমিটার প্রায় সাড়ে মাইল মক্কার থেকে ১৯ মাইল দূরে মাত্র রয়েছে আর মাত্র উনিশ মাইল দূরে আসে এমন জায়গার নাম হোদা বাসী বাদ মক্কা তোমরা আমাদেরকে মক্কা থেকে খেদাইছো মক্কা দহল করার জন্য আসেনাই আল্লাহ বলে তপ করে আবার মদিনায় চলে যাও তারা বলে কথা যদি এটা সত্য হইয়া থাকে কন্টাক্ট কর আমাদের সাথে চুক্তিতে আবদ্ধ চুক্তি হইল এই চুক্তির মধ্যে একটা কথা হইল যে এই চুক্তির মেয়াদ হবে আগামী দশ বছর এর ভিতরে মক্কার কোন মানুষও মদিনার কোন মুসলমানের উপর হামলা করবে না লুট করবে না মদিনার কোন মুসলমানও মক্কার কোনো অমুসলমানের হামলা করবে না লোকস করবে না এই চুক্তির একটা এই কন্টা এই সন্ধির একটা চুক্তি মক্কার থেকে একজন মানুষ মুসলমান হওয়ার কারণে মক্কাবাসী নির্যাতন করতেছিল চুক্তি খুলে যে আরো উল্লেখ ছিল যে মক্কার কোনলমান মদিনায় গেলে মদিনাবাসী তারা আশ্রয় দিতে দিনায় কি ভাবেনা শুক্তি মতে গিয়া জায়গা পাবে না আর এখানে শান্তি মতে থাকতে পারে না এরা দরুড় এই লোকটা মক্কা থেকে পালাইয়া গেল মোদিনায়ও আশ্রয় পাইল না মক্কাবাসী সিরিয়ার বাজারে যে রাস্তা দিয়ে আসা যাওয়া হয় এই রাস্তার পাশে ঘাটি বানাইল অনেকটা লোকের ঘাটি মক্কা লুকেরা যে সমস্ত মাল নিয়ে যায় সিরিয়ার বাজার ব্যস্ত এইগুলি লুক করে আর সিরিয়ার বাজার থেকে নিয়ে আসে এই অবস্থায় মক্কাবাসী মোহাম্মদার কাছে মদিন আইডিয়া কইল আমরা প্রস্তাব দিছিলাম দিয়েছিলাম মক্কার কোনো মুসলমান মোদিনে আসলে আশ্রয় দেওয়া যাবে না আমাদের এই শর্তটা ক্যান্সেল করুন এই দুইটা হাই দেখাকে আপনি আশ্রয় দিয়ে দেবেন সুলে কীম সাম তাদের এই প্রস্তাব মানলেন না বরং তাদের কাছে সংবাদ পাঠাই এদের সাথে আমাদের কন্ট্রাক্ট এরা যেমন ভাবে আমাদের উপর হামলা করবে না আমাদের কিছু লুটবে না আমরাও তাদের উপর হামলা করবো না আমরাও তাদের কিছু লুটব না তোমাদের মুসলমান হওয়ার কারণে তারা যদি নির্যাতন করে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাইবে আর তারা আল্লাহর কাছে শাস্তি পাবে কিন্তু এই শান্তি সমাজের শান্তি ভঙ্গ করার মতো চুক্তি লঙ্ঘন করা যাবে নিল বেকায়দায় করে যে উটগুলি লুণ্ঠন করছিল উদগুলি লইয়া যাদের উট লুণ্ডন করছিল তাদের বাড়িতে গেল গিয়া ভাই তোমাদের উটগুলি লুণ্ঠন করি আমরা ভুল করি এমতাবস্থায় তোমরা মজদুর হইয়া আমাদের উঠগুলি চিন্তাই করেছ আবার এটা অপরাধ করেছ বলো মাপ দিচ্ছ ব্যাপার কি তারা বলে এই যে আমাদের ইসলাম ধর্মের নবী বলেছেন এই যে ইসলামের বিধা তারা বলল এই জিনিসের নাম যদি ইসলাম হইয়া থাকে তাহলে মক্কার শাসন ক্ষমতা আসল কি মোহাম্মদুরসুল্লার হাতে এবার থাকতে বলুন আন্দোলনের মাধ্যমে আমল মালা করার মাধ্যমে ইসলাম আমাদের একটি আমরা কোথায় আছি এই জন্য বলছিলাম আল্লাহ আমাদের আল্লাহ كَمَسْتَغْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَا يُؤْمِنُونَ نَّلَهُمْ دِينُهُمُ الَّذِينَ تَبَوَّأُوا وَلَا يُبَطِّلَنَّهُمْ مِن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَغْدُونَ لَنِي لَا يُشْرِكُونَ بِشَيْءٍ কামল করো নে কামল করো আখেরাতে পুরস্কার হওয়ার মতো আমল করো জান্নাত পাবে বেতন আর দুনিয়ার জীবনে তিনটা পাবে বোনাস জান্নাত পাওয়ার আমল করলাম দুনিয়াতে বোনাস ফেলেন বেতন না বোনাস কর্তৃক তলবের উভয় আন্দোলন আমার সংশোধন আল্লাহ কি বুদ্ধি শিখাইলেন আমরা কোন বুদ্ধি বসে আছি কিছু টের আমাদের অধপতনের কারণ কারণ আল্লাহ কোন রাস্তা দেখাইলেন আমরা কোন রাস্তায় আছি আল্লাহ বলেন আমল বালা করমুখা বেতন দুনিয়ার কর্তৃত্ব পাইবা বোনাস দুনিয়ার কর্তৃত্বের জন্য আন্দোলন লাগবে না দুনিয়ার কর্তৃত্ব যুদ্ধের দ্বারা আসে না দুনিয়ার কর্তৃত্ব মানুষ মারিয়ে আসে না মুমিনদের হাতে দুনিয়ার কর্তৃত্ব আসে একমাত্র আমলের দ্বারা একমাত্র দুই নম্বর বুনাস ইসলাম ধর্মটা দুনিয়াতে গৃহীত হবে না ইসলাম ধর্মটাই হবে সারা দুনিয়ার সমস্ত বিবেকবান মানুষের কাছে শ্রদ্ধার পাত্র তিন নম্বর বোনাস পাইবা কোন অত্যাচারী জালিম সন্ত্রাসী তোমাদের উপর হামলা করে সমাজে শান্তিতে বসবাস করতে দেয় না আমি আল্লাহ কুদরতি হাতে জালিমদের হামলার থেকে তোমাদেরকে দুনিয়ার জীবনে নিরাপদ করে দেব যার অন্তরে আল্লাহ হেদায়তের দান করেছেন দুনিয়া মুখী হবে দুই নম্বর হবে আখেরাত পুরস্কারের জন্য আমল বালা করুনিয়ার পুরস্কার গুলি বোনাস পাবে পুরস্কার আমরা আন্দোলন করি আল্লাহ বলে তিন নম্বর আলামত আল্লাহ যার অন্তরে হেদায়তের নূর দান করেছেন তার প্রথম নম্বর আলামত সে দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত সে হাখেরাত হবে তিন নম্বর আলামত সে মরনের জন্য প্রস্তুতি গ্রহণ কর মরণের জন্য অপ্রস্তুত অবস্থায় যেন তোমার মরণ না হয় মরণ তো হবেই দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার মরণ হবে না মরণ তো হবেই কিন্তু আল্লাহ চান তোমাকে প্রস্তুত অবস্থায় যেন আজ্রাই পায় অপ্রস্তুত অবস্থায় যেন এই মরণের প্রস্তুতি আর অপ্রস্তুতি বলতে কি বুঝায় জন্য মরনের দুইটা অবস্থা অবস্থা বলেন যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান না এই কথাটা বলার সাথে সাথে আগে দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবেন এই দুইটা চামড়ার চকু দিয়া কোনো মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে পরকালে মুমিন মুমিন দেখতে ইমান রসুল বলেন দুপুর দিনের দুপুরের বেলায় আকাশে যদি কোনো ম্যাগ না থাকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে দিনের দুপুরে তোমরা আকাশে চন্দ্র তোমরা পরিষ্কার দেখতে পারো কিনা বলে পারছি আল্লাহ রসুল বলেন পরকালে মুমিনগ আল্লাহকে এরছে আর পরিষ্কার ভাবে দেখতে পার্লাহকে দেখার সময়ুনিয়াতে না তাই বলেন আপনি যে বললেন আল্লাহ যারা সাক্ষাৎ করতে চায় আল্লাহ সাক্ষাৎটা তো মরণের ভরে আপনার কথার অর্থ দাঁড়াইলো যে মরতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় মরতে চায় এমন কোন মানুষ আছে এপনার কথার ব্যাখ্যা কি বলেন আমার কথাকে তুমি যে অর্থে বুঝেছ আমি সেই অর্থে বলি নাই আমার কথার দেখতে দেখতে আফসুস করতে করতে মরে আরেক প্রকারের মানুষ নিজের জান্নাতের ঠিকানা দেখতে দেখতে হাসতে হাসতে মরে যারা গুণাগার অবস্থায় যেন আজরাইল আমাকে না পায় এর জন্য আগে থেকে অবস্থা কোনো সময় কোন গুণা হইয়া গেলে জাহান্নানের ভয়ে আল্লাহর স্বস্তির ভয়ে অবিলম্বে তবা গুলিয়া পাক পবিত্র হইয়া থাকে এই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি আর যে ব্যক্তি গুণাগুলি জমাইতে থাকে তবাই করে না এই অবস্থায় আজরাহল তাকে পাইয়া বসে প্রস্তুত অবস্থায় আজরা সাক্ষাৎ হইল না অপ্রস্তুত আমার কথা বুঝে থাকে বলুন তো আমরা এই মুহূর্তে যদি আজরাহ আমার কাছে আসে আমার আমার নামায় কোনো গুণা পাবে কিনা যদি পায় তাহলে আমি মরণের জন্য প্রস্তুত ছিলাম প্রস্তুত মরনের জন্য অপ্রস্তুত টাকাটা আল্লাহর হেদায়তের মূর অন্তরে না আলামত মরণের জন্য মরনের জন্য প্রস্তুত থাকা আল্লাহ রসুল বলেন কি যার অন্তরে আল্লাহ হেদায়তের মূর দান করেছেন তার তিন নম্বর আলামত বুঝে বলুন আলামত এক নম্বর দুনিয়া হবে না দুই নম্বর পরকা হবে তিন নম্বর মরণের জন্য আজরা আমাকে যেন আজরা অবস্থায় হয়তো জীবন অনেক পাপ করেছে কিন্তু আল্লাহ গুছ পাত বা করো ছেড়ে দাও গুনা করে তবা করে গুনা ছেড়ে দাও সব গুণাম আছে এক ঘটনা আছে সব ফসল বিনষ্ট হওয়ার পথে বললেন তোমরা যার যার গুনার থেকে তবা করে আসো আমি তোমাদেরকে নিয়ে আল্লাহ কাছে দোয়া করে দেবো আল্লাহ যেন রহমতে বৃষ্টি আমরা এখানে যারা বসা আছি আমার মনে মনে আরো গুণা গুণা করার ইচ্ছা রাখে কিনা আল্লাহ তো অবশ্যই জানেনা না জানেন মুসা আলহিসামকে আল্লাহ বললেন যারা আপনার সাথে হাত মিলে আমিন বলতেছে এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে আরো গুণা করার ইচ্ছা রাখে এই রূপটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত আমিন বলবে পর্যন্ত দুয়া কবুল হবে না রহমতে বৃষ্টি হবে না মুসা আলহিস দুয়া বন্ধ করে বললেন তোমরা তো জানো কার মনে মানে এখনো আরো গুণ করার ইচ্ছা আছে তুমি এখানে থাকা অবস্থা বৃষ্টি হবে না তুমি এখান থেকে চলে যাও তুমি দেখলে রা রহমাতে বৃষ্টি হবে যে লোকটা গুণা করার ইচ্ছা আছে না সেই লোকটা কারণে রহমতে বৃষ্টি বন্ধ কাজেই এখন চলে যাওয়ার মানে হইল দুনিয়ার মানুষের সমাজে চিরকালের জন্য কলঙ্কিত হইয়া যাওয়া মনে মনে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে কলঙ্ক করি না কথা দিলাম হে আল্লাহ আমাকে বললাম কি আর তুমি করলা আমাকে বললা একটা লোকে মনে আছে যে এখানে থাকলে বৃষ্টি হবে না কেউ গেল না তো বৃষ্টি কিভাবে হলো আল্লাহ বলেন উষা কারণে রকমতের বৃষ্টি বন্ধ ছিল এর কারণে তারা তাড়াতাড়ি বৃষ্টি দিলাম এবার বুঝতে থাকলে বলুন তো আমরা যদি কেউ এখনো গুণায় লিপ্ত থাকি আমরা যদি পারি তাহলে মরণের জন্য প্রস্তুত হইয়া গেলাম ওই লুকটার মতো যদি হইতে পারি মরণের জন্য প্রস্তুত হইয়া গেলাম আল্লাহর হেদায়তে নূর আমানন্দে চলে আসবো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তিন আলামত প্রকাশের মাধ্যমে আল্লাহর হৃদায়তের নূর অন্তরে হাসিল করার তো আল্লাহ সাই নবীনা মৌলানা মোহাম্মা আলী সাবিসি আল্লাহ সঈদিনামী দিনা মোহাম্মদ ওাল আলহ সাবি ববারিক দমা তো ঠিকুত হদা তো ঠিকুত অহমদুল্লাহ ইহা হুন্না কদি হপনা দলঙ্ল তুই নব না কুণ্না মিল বক্পনা আতি না হসনতির হসনতনা বপনা কন্তনাজি না শীর গভীর শরীর যা কিছু তিনটা কাজ করতে হবে আল্লাহ হেদায়তের হওয়ার দুনিয়া মুখী হওয়া যাবে না আল্লাহ শুভমরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ আমাদেরকে এইগুলি হাসিল করার আখারাত মুখী বানাবে আমাদের জীবনকে সফল করে দিন্লাহ গুন অবস্থায় যেন আজলা সাক্ষাত না হয় সাক্ষাতের নির্ধারিত তারিখের আগে আগেই যে আমরা খালিশ ওভার করে গুনামুক্ত শান্তি প্রতিষ্ঠা করে দিন যা আল্লাহ সব দেশ থেকে অশান্তি বিশৃঙ্খলা দূর করে দিন যা আল্লাহ সমস্ত দিন থেকে আনায়াতের স্বাদ দেখার তো আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি সালাম قادر الرسول اكرمنا بالرضولي قدري على المرسلين الحمد الله تعالى على خير خلق يا